আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীন্ন ওসালাম পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পৃথিবীর যে যে প্রান্ত থেকে দূরদর্শনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে মুবারক জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে জবানের হেফাজত প্রসঙ্গে আলোচনা করে আসছিলাম জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা আল্লাহ তালার কী কী নাফর করে থাকি সে বিষয়ে আমরা ধারাবাহিক দুটি পর্বে পর আলোচনা করেছি বিগত পর্বে আমরা গিবত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে গিবতের ভয়াবহতা গীবতের শাস্তি এবং সামাজিক ক্ষতিসমূহ আলোচনা করেছিলাম আজ আমরা গিবতের কাফারা কি হতে পারে এ বিষয়ে আলোচনা করব এবং গীবতের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করবো সম্মানিত দর্শক যদি আমাদের দ্বারা কখনো গীবত হয়ে যায় অর্থাৎ যদি আমরা কখনো গীবত করে ফেলি তাহলে তৎক্ষণাৎ আমাদের উচিত হবে তবা করা এটি হলো গিবতের প্রধানতম কাফারা এবং ক্ষতিপূরণ যখনই আমরা কোনো মমিনের গিবত করে ফেলব ফেলবো রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সতর্কবাহী সমূহের কথা স্মরণ করে আল্লাহ আল্লাহতালা গিবতের যে ভয়াবহ পরিণতির কথা বলেছেন সেটির কথা স্মরণ করে মাথায় রেখে আমরা সঙ্গে সঙ্গে তবা করব এবং ফিরে আসব আল্লাহ সুহার নির্দেশিত পথে আমরা পরিহার করব মুসলিম ভাইয়ের পেছনে তাঁর সমালোচনা করা লজ্জিত হব নিজের কৃতকর্মের কারণে ভবিষ্যতে সে কর্মটি আর সম্পাদন করব না এ মর্মে দৃঢ়ভাবে বদ্ধ হব তাহলে ইনশা আল্লাহ আমি যে সমস্ত সমালোচনা করেছি এগুলোর ক্ষতি থেকে ইনশা আল্লাহ আমি রক্ষা পাব সম্মানিত দর্শক আমরা যখনই কোনো মুসলিমের গিবত হয়ে যাবে স্মরণ করব আল্লাহ সব তালা কি আমাদের ময়দানে আমাদেরকে এর জন্য শাস্তি দিবেন মৃত আপন ভাইয়ের গোস্ত ভক্ষণ করার যে অপরাধ সেই অপরাধের সমপরিমাণ এর দায় আমাকে নিতে হবে আমি কারোর পেছনে সমালোচনা করলে মেয়েরাজের সৌ সাল্লাহ সাল্লামকে আল্লাহ দেখিয়েছেন গিবৎকারীর সাজার নমুনা যে তার হাতে পিতলের বড় বড় নখ থাকবে যেগুলো দিয়ে নিজেরই মুখ এবং নিজের বুক খামচাতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ তালায় সাজা দিবেন গিবৎকারীকে আর দুনিয়াতে আল্লাহ তালা অবশ্যই গিবৎকারীকে বে করবেন অন্য জায়গায় কারণ সে তারই মুসলিম ভাইয়ের ইজ্জত নিয়ে টানাটানি করেছে সমাজের দর্শক এই কথাগুলোকে মাথায় রেখে আসুন গিবৎকে পরিহার করি আর গিবৎ হয়ে গেলে তৎক্ষণাৎ আমরা তবা করে নেই ক্ষমা চেয়ে নেই আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায় অথবা আমাদেরকে যদি কেউ গিবদ চলাকালীন বা পরবর্তী মুহূর্তেই স্মরণ করিয়ে দেয় যে থাকার সমালোচনা করা উচিত নয় এটি হারাম তাহলে তৎক্ষণাৎ আমরা সেই কথাটিকে সুন্দরভাবে গ্রহণ করে আমরা বেরোতে থাকি গিবদ থেকে আতাই এমনি আবির আবাহ রহমতুল্লাহ আলীর কাছ থেকে জিজ্ঞাসা করা হলো যদি কেউ গিবদ করে ফেলে তাহলে তার করণীয় কী তিনি বলেছিলেন যে যদি কেউ কারোর গিবদ করেই ফেলে তাহলে সেক্ষেত্রে করণীয় হলো যাঁর গিবত করেছেন তার কাছে গিয়ে তিনি মাফ চাইবেন তবা তো করবেনই পাশাপাশি তার কাছে গিয়ে মাপ চাইবেন কারণ গিবৎ হলো মানুষের হক বান্দার হক আর বান্দার হককে আল্লাহ সুহাতা মাফ করবেন না এটি হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পারি অতএব কোনো মমিন এর ইজ্জত আমি যখন তার অগোচরে নষ্ট করলাম তাহলে আমার কর্তব্য হবে ওই মমিনের কাছে গিয়ে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করা তাকে বলা যে ভাই আমি অন্যায় করে ফেলেছি তুমি আমাকে মাফ করো সমাজ দর্শক তাহলে গিবত পরবর্তী কাফারা বা ক্ষতিপূরণ হিসাবে আমাদের প্রথম করণীয় আমরা পেলাম তবা করব অন্তর থেকে লজ্জিত হব নিজের কৃতকর্মের ফলে এবং পরিহার করব তৎক্ষণাৎ গীবত এবং পরনিন্দা এবং ভবিষ্যতে গিবত এবং পরনিন্দা না করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব আর দ্বিতীয়ত যাঁর গিবত আমি করেছি তার কাছ থেকে ক্ষমা চাইব মুজাহিদ রহমতুল্লাহি আলী বিশিষ্ট সালাফ এবং পূর্বসরী দাবি তিনি বলেছেন যে তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করলে এই অপরাধের ক্ষতিপূরণ হলো যে তুমি তার জন্য দোয়া করবে এবং তার প্রশংসা করবে অর্থাৎ কোনো মানুষের গীবত যদি আমি করে ফেলি তাহলে তার অগোচরে তার জন্য আমি দোয়া করব আল্লাহর কাছে এবং আমি যে সমালোচনা করলাম এর বিপরীতে আমি তার ভালো দিকগুলোর আলোচনা করে তার ইজ্জত এবং সম্মান সমাজ যেতে বিল্ড আপ হয় সেজন্য ভূমিকা রাখব সমাহিত দর্শক ইমাম গজালী রহমতুল্লাহ আলাই এই তিনটি উপায় হেয়া উলমুদ্দিন কিতাবের ভিতরে এনেছেন সমাহিত দর্শক এবার আসুন গীবতের শ্রেণী এবং প্রকার সমূহ নিয়ে আলোচনা করা যাক গীবতের মূলত তিনটি প্রকার রয়েছে প্রথমত কিছু গিবত আছে যেগুলো জায়জ অর্থাৎ কিছু সমালোচনা আছে মানুষের পিছনে যেগুলো আমরা করতে পারি অনুমোদিত ইসলাম অনুমোদন দিয়েছে আবার কিছু গিবদ আছে যেগুলো করা আমাদের জন্য শুধু অনুমোদিতই নয় বরং আবশ্যক তথা ওয়াজিব আবার কিছু গিবত আছে যেগুলো আমাদের জন্য হারাও সময় দর্শক যে গিবদগুলো আমাদের জন্য জায়জ এগুলোকে ইমাম নবী রহমতুল্লাহ আলী ছয়টি প্রকারের মধ্যে তিনি নিয়ে এসেছেন তার ভিতরে অন্যতম একটি প্রকার হলো যে আমি কোনো মানুষের জোলমের শিকার হলে সেক্ষেত্রে আমি বিচারক শাসক এবং যার কাছে বললে তার জোলম থেকে আমি রক্ষা পাব তার কাছে জালেম সম্পর্কে সমালোচনা করা কি জোলম করছে তার বিবরণ দিয়ে ওই ব্যক্তির দোষ চর্চা করা আমার জন্য জায়েজ আমার আত্মরক্ষার জন্য এবং দ্বিতীয়ত কারো কাছে যদি সাহায্য পাওয়ার আশা থাকে ওই জালেমের বিরুদ্ধে তাহলে সেক্ষেত্রে আমি তার কাছ থেকে সাহায্য প্রাপ্তির আশায় জালেমের বিরুদ্ধে আমি সমালোচনা করতে পারি এটার অনুমতি আছে এটা জায়েজ গীবতের ভিতরে পড়বে একইভাবে আমি যদি কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে মাস আল্লাহ জানার জন্য কোনো আলেমী দিনের কাছে জিজ্ঞাসা করি সেক্ষেত্রে যদি আমি কারোর সমালোচনা করা ছাড়া ওই বিষয়টি ক্লিয়ার করা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা সমালোচনা করব। অবশ্য নাম উল্লেখ না করে যদি সমালোচনা করা যায় তাহলে সেটি সবচাইতে উত্তম এবং শ্রেয় সমান্ত দর্শক জাহেজ গিবতের ভিতরে আরেকটি হল যদি কেউ প্রকাশ্যে অন্যায় করে প্রকাশ্যে জুলম করে তাহলে প্রকাশ্য জুলমে লিপ্ত ব্যক্তিকে আমরা সমালোচনা করতে পারি সে যে গুণাটি প্রকাশ্যে করছে তার ওই প্রকাশ্যে করা অন্যায়টির কথা আমরা কিছু বলতে পারি কারণ সে নিজেই তার অন্যায়কে প্রকাশ করছে সেটিকে আমরা প্রকাশ করতে গেলে সমস্যা নেই যেমন কেউ বেদাতে লিপ্ত এবং তার বেদাৎটি তিনি প্রকাশ্যে করে বেড়াচ্ছেন তাহলে সেক্ষেত্রে তার এই বেদাতির সম্পর্কে আমরা বলাতে কোনো সমস্যা নেই তার এই দোষটি আমরা চর্চা করতে পারি তবে অবশ্যই তার সে দোষটির মধ্যে আমাদের গীবৎ সীমাবদ্ধ থাকতে হবে আমরা তার অন্য কোন দোষ যেগুলো তার ব্যক্তিগত যেগুলো তিনি প্রকাশ্যে লোকসম্মুখে করে বেড়াচ্ছেন না সেরকম কোনো সমালোচনা আবার করতে পারব সম্মশক একইভাবে আমরা কোনো ব্যক্তির দোষ চর্চা যদি তার নামের অংশ হয়ে যায় তাহলে সেটি আমরা করতে পারি সেটি যদি তার দুশচর্চা হয়েও যায় কার্যত সেটি আমাদের জন্য অনুমোদন আছে। যেমন নাকি ইসলামের অনেক পূর্ববর্তী মনীষী যাদের নামের অর্থের মধ্যে তাদের শারীরিক অনেক ত্রুটি দিক উঠে আসে যেমন যাদের নামের অর্থের ভিতরে হয়তো তাদের শারীরিক কোনো ত্রুটির বর্ণনা রয়ে গেছে এরকম যদি থাকে তাহলে সেটি তার নামের পরিচয়ের অংশ হয়ে যাওয়ার ফলে সেটা আমরা বর্ণনা করতে পারব কারণ এটি চর্চার অংশ হিসাবে হবে না সময়ত দর্শক জায়জ এবং বৈধ দোষচর্চার ভিতরে আরেকটি হলো কোনো মানুষের দোষ যদি আপনি চর্চা করেন তার নাম উল্লেখ ছাড়া পরিচয় উল্লেখ ছাড়া তাহলে এটি যায়স যেমন কথার কথা কেউ কোথাও অন্যায় করছে আপনি সে সম্পর্কে অন্য মানুষকে অবহিত করলেন কিন্তু তার নাম গুণাগুণ পরিচয় কিছু বললেন না শুধু বললেন যে একজনকে আমি দেখছি এরকম করতে উদ্দেশ্যে যদি থাকে অন্যদেরকে সাবধান করা তাহলে বরং এই কীবতের ফলে আপনি স্বভাবও পাবেন সময় হচ্ছে দর্শক রসুল্লাহ সাল্লি সাল্লাম অনেক সময় অনেক সাহাবিদের ভুল ত্রুটি মিম্বরে এসে বলতেন মা ভালো আকোয়ামেন কি হল কিছু লোকের যাদেরকে আমি দেখি এমন এমন মনে মন তারা করেন এখানে কারণ নাম এবং পরিচয় তিনি উল্লেখ করতেন না ফলে সমাজের মানুষ সংশোধিত হয়ে যেতেন যার দোষ এবং ত্রুটির কথা তিনি বলতেন তিনি নিজেও সংশোধিত হয়ে যায় তখন আমরা নাম পরিচয় উল্লেখ না করে কারো যদি সমালোচনা করলে সেখানে কোনো লাভ নিহিত থাকে তাহলে সেটা আমরা করতে পারি এই হলো জায়েজ বা অনুমোদিত গিবৎস গিবতের আরেকটা প্রকার আছে যেটি ওয়াজিব সেটি হলো যদি কোনো ব্যক্তির সমালোচনা করার মধ্যে গণমানুষের এবং সর্বসাধারণের দুনিয়া এবং আখেরাতের ক্ষতি ভয়াবহ ক্ষতি নিহিত থাকে তাহলে সেক্ষেত্রে তার সমালোচনা করা জরুরি যদি কোনো মানুষ দ্বারাই সর্বসাধারণের দুনিয়াবি এবং পরকালীন যে কোনো একটার বড় ধরনের ক্ষতি হওয়ার শঙ্কা থাকে তাহলে সে ব্যক্তির সমালোচনা করে মানুষকে সতর্ক করা জরুরি যেমন ধরুন কেউ কোন এক জায়গার সব মানুষকে হত্যার অথবা কোনো এমন কাজ করার পরিকল্পনা করছে যার ক্ষতি সকলকে বয়ে বেড়াতে হবে তাহলে ক্ষেত্রে আমরা ওই ব্যক্তির সমালোচনা করতে পারব এবং একইভাবে কোনো ব্যক্তি যদি দিনই বিষয়ে কোনো ভুল বা ভ্রান্ত কথা সমাজের মধ্যে ছড়িয়ে বেড়ান এবং তারে এই কথার ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছেন তাহলে ক্ষেত্রে তার সমালোচনা আমরা করব এবং করাও আজীব এ হলো ওয়াজিম কি মতের আলোচনা সমান্ত দর্শক আমাদের আলোচনার এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে ইশা আল্লাহ বিরতির পর আমরা অপূর্ণাঙ্গ আলোচনাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করব তো আমাদের সকলেই থাকবে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আসসালামুকুম ও রহমতুল্লাহি ওবরাকাত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 আমরা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় रंग मंगलवार रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेषेटिकल्पित आलोचना जन्म नियंत्रण चिंताधारा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 এটা অনেকগুলো দিক হয়েছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 আমরা বিরতির আগে আলোচনা করছিলাম গিবতের শ্রেণী বিভাগ প্রসঙ্গে কিছু গিবত আছে জায়েজ কিছু আছে ওয়াজিব কিছু আছে হারাম জায়েজ গিবতের আলোচনা আমরা করেছি ওয়াজিব গিবতের আলোচনা আমরা করছিলাম বিরতির আগে বলছিলাম যে কোনো ব্যক্তির দ্বারা যদি সর্বসাধারণের ইহলৌকিক অথবা পরলৌকিক ব্যাপক ক্ষতির সংখ্যা থাকে তাহলে সেই ব্যক্তির সমালোচনা করে হলেও মানুষকে সাবধান করতে হবে এবং এটা জরুরি যেমন কেউ কোনো ভুল মাস আলা দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে সেই ভুল মাস আলাটির ব্যাপারে মানুষকে সাবধান করতে হবে কেউ ভুল জিনিস শেখাচ্ছেন এবং তাঁকে আমার বলে সংশোধন করার মতো কোনো সুযোগ থাকলে সর্বপ্রথম সে চেষ্টাই করতে হবে আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে তার সমালোচনা করে হলেও মানুষকে ভুল এবং ভ্রান্তির পথ থেকে আমাকে বিরত রাখতে হবে এটিও অজিব আর কিছু গিবত আছে হারাম যেগুলো এই দুই প্রকারের ভিতরে পড়বে না যেগুলোর ভিতরে কোন প্রকার সৎ উদ্দেশ্য নেই সেগুলো হারাম জায়েজ গীবতের ভিতরে আরও কয়েকটি নজির বা ওভমা আমরা দিতে পারি কারোর সংশোধনের উদ্দেশ্যে যদি আপনি তার পিছনে সমালোচনা করেন তাহলে সেটি জায়েজ যেমন কোনো পুত্রের দোষ ত্রুটি এগুলো আপনি পিতার কাছে যদি বলেন তাহলে সেক্ষেত্রে পিতা তার পুত্রকে সংশোধন করবেন এই আশায় আপনি যদি করেন তাহলে এই যুবদ জায়েজ বরং এই ভালো উদ্দেশ্যের কারণে আপনি এর জন্য সভাপ পাবেন আল্লাহ মহাদালের কাছ থেকে একইভাবে কোনো মানুষ যদি আপনার কাছে পরামর্শ চায় কোনো ব্যক্তি সম্পর্কে কোন বস্তু সম্পর্কে তাহলে ক্ষেত্রে আপনি ওই ব্যক্তির সমালোচনার অনুমতি পাবেন কারণ আপনার কাছে যিনি পরামর্শ চাইছেন তাকে সঠিকটুকু বলা আপনার জন্য কর্তব্য একইভাবে আপনি আগ বেড়েও কাউকে পরামর্শ দিতে পারেন যেমন কেউ কারোর সঙ্গে আর্থিক লেনদেন করতে চাইছে আপনি জানেন যার সঙ্গে লেনদেন করার ইচ্ছাপোষণ করেছেন লোকটি তিনি তার লেনদেন ভালো নয় সেক্ষেত্রে আপনি তাকে সাবধান করতে পারেন এটি আপনার জন্য জায়েজ সময়ত দর্শক তাহলে গিবতের তিনটা শ্রেণী জায়েজ ওয়াজিব এবং হারাম এগুলো মোটামুটি আমরা রপ্ত করলাম আসুন এগুলোকে বোঝার পরে হারাম গিবত থেকে আমরা বেঁচে থাকার জন্য সবিশেষ যত্ন নেই আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করো সময়তো দর্শক আমরা মুখ দ্বারায় যে সমস্ত গুণাহ এবং অন্যায় করে থাকি আমরা আমাদের বাকশক্তিকে ব্যবহার করে যে সমস্ত হারাম কাজে লিপ্ত হয়ে থাকি তার মধ্য থেকে অন্যতম একটি হারাম কাজ হলো মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা এটি আল্লাহ সুবহানতা আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এবং অপ্রিয় একটি কাজ রসুল্লাহ সাল্লি সাল্লাম মুহ হাদিসে এ বিষয়ে আমাদেরকে সাবধান করেছে সোহিবুখারের হাদিস আসে রাসুলল্লাহ সাল্লা সাল্লামের স্বাদ করেন যে আল্লাহর বান্দা কখনো কখনো আল্লাহর কিছু বান্দা আছেন যারা সত্য কথা বলতে থাকেন আবদুল ইব রিমাস রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লামের স্বাদ করেন আলাইকম বিশ্চিত তোমরা সত্যকে সবসময় অবলম্বন করবে কারণ সত্য মানুষকে ভালোর পথে নিয়ে যায়না আর ভালোর পথে গেলে মানুষকে সেই পথ জান্ন পর্যন্ত পৌঁছে দেয় এবং রাজুল রাজুক এবং মানুষ অনেক সত্য বলতে থাকে এবং সত্য বলার চেষ্টা করে হাত্তাউ্ত ব্যাংদালিকা একটা পর্যায়ে এভাবে সে যখন সত্য বলার অভ্যাস করে আর চেষ্টা করতে থাকে আল্লাহর কাছে তার নাম সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায় আর এর বিপরীতে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইয়াকুম আল কাদিব এবং তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে কারণ ফঈহাদি ইল আল ফুজুর মিথ্যা মানুষকে অন্যায়ের পথে পথ নির্দেশ করে ওই ফুজুর ইহিদি ইলান্নার আর অন্যায়ের পথ অবলম্বন করলে সেটি মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় অমায়া সালুল আব্দু ইয়াকদিব ওয়েতাহ আল কিব আর অনেক সময় মানুষ মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার চেষ্টা সে করতে থাকে হাত্তা ইয়ুক্ত বাইনাল্লাহ হিকা একটা পর্যায়ে তার নাম আল্লাহর নিকটে মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায় সম্ভবত দর্শক তাহলে মিথ্যা এটি এমন একটি কাজ যে কাজটি করতে করতে একটা পর্যায়ে আল্লাহ তাল্লাহার কাছে মিথ্যাবাদী হিসাবে মিথ্যাবাদীদের তালিকাভুক্ত হয়ে আমরা আল্লাহ তালার অপ্রিয়পাত্র হয়ে যাচ্ছি তাহলে আসুন আমাদের জীবনে যত রকম মিথ্যা আমরা বলে থাকি সে সমস্ত মিথ্যা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি ইহাদিস থেকে আমরা আরেকটি জিনিস জানতে পারলাম মিথ্যার ঠিকানা জাহান্নাম কারণ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মিথ্যা কথা মানুষকে আল্লাহ তালার অবাধ্যতা নিয়ে যায় হারাম কাজে লিপ্ত হয় মানুষ মিথ্যা কথা বলার ফলে আর সেটি মানুষকে জাহান্নামে দেখে নিয়ে যায় সৈবুখারের রেখা দিসা সেরেসল্লাহ সাল্ল্লা আলিয়া আল্লাহ তালার পক্ষ থেকে দেখানো বিভিন্ন সাজা এবং শাস্তির যে দৃশ্য তিনি দেখেছেন তার ভিতরে একটি ছিল এই যে এক ব্যক্তির মাথাকে এরকম থেতলে দেয়া হচ্ছিল তার প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আম্মাল্লাদি রাই তুহু ইশাক সেদ কুহু যার মাথাকে তেতলে দেয়া হচ্ছে পাথর দিয়ে আমি দেখছিলাম সে হলো ফকাত রাবণ সে হলো মিথ্যাবাদী ইয়াকদিবুল কাদিবাদা সে মিথ্যা কথা বলে বেড়াতো সমাজ দর্শক এখান থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে মিথ্যাবাদীকে আল্লাহ তালে শাস্তি দিবেন এবং মিথ্যাবাদীর শাস্তি তার ক্যামতের দিনের বিচারের পরে হবে তা নয় বরং হাদিস থেকে স্পষ্ট আমরা জানতে পারি যে মিথ্যাবাদী শাস্তি তার মৃত্যুর পর থেকে শুরু হবে এবং ক্যামত পর্যন্ত সেটি চলমান থাকবে আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মিথ্যা চর্চা করা থেকে আমরা বেঁচে থাকি সমাজ দর্শক মিথ্যা কথা বলা এটি মোনাফেকের আলামত কারণ সোল্লা সাল্লুসাল্লাম এর সাত করেছেন যেটি বুখারি মুসলিমও এসেছে আর বার রহমান কুন্নাফিহ চারটি গুণ যার ভিতরে থাকবে তাহার মোনাফেকান খালেসান সে খালেস মুনাফেক হবে আর যার ভিতরে সে চারটির কোনো একটি থাকবে সেটি মুনাফেকের আলামত হিসাবে বিবেচিত হবে আর সে চারটি গুণ হল কি একটি হলো মিথ্যা বলা কথায় কথায় মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা এবং মানুষের সঙ্গে অঙ্গীকার করলে সে অঙ্গীকারকে খেলাফ করা এবং মানুষের সঙ্গে ঝগড়া করলে সেই ঝগড়ার ফলে সে গালিগালাজ করা এবং কোনো আমানত দিলে কেউ আমানত রক্ষা রাখলে সে আমন্তের খেয়ানহাত করা সমাজ দর্শক অন্য হাদিসে আসে স্লা সাল্লা সাল্লাম বলেন আয়াতুল মুনাফেকের ফেলাস মুনাফেকের মার্কা হলো তিনটি তিনটি মার্কা মুনাফেকের তার ভিতরে একটা হল যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে এই মিথ্যা কথা বলা কথায় কথায় এটি মুনাফেকের অন্যতম আলামত তাই আসুন মিথ্যাকে আমরা পরিহার করি আর মুনাফেক সম্পর্কে আমরা জানি যে মুনাফেকদের শাস্তি হবে জাহান নামে অতল তলে অতএব অন্তত নিজের নামটিকে আল্লাহ তালার দরবারে সত্যবাদীদের খাতায় অন্তর্ভুক্ত করার জন্য মুনাফেকের খাতা থেকে নাম কাটানোর জন্য মুনাফেকে থেকে মুক্ত হওয়ার জন্য এবং জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য আসুন আমরা মিথ্যাকে পরিহার করি সমাজের দর্শক মিথ্যা বলার ফলে মানুষের বরকত নষ্ট হয়ে যায় কারণ হাদিসা আসল রসোল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে সমস্ত ব্যবসায়ী তার বেচা কেনার মধ্যে তিনি সত্যকে অবলম্বন করেন আল্লাহ তার ব্যবসায় বরকত দান করেন আর বিপরীতে যে ব্যক্তি মিথার পথ অবলম্বন করে তার ব্যবসায় আল্লাহ স্মাত আলা বরকতকে উঠিয়ে নেন তাহলে আমরা বুঝতে পারলাম যে মিথ্যার ফলে আমাদের জীবনের বরকত উঠে যায় আজ আমাদের জীবনে বরকত বা কল্যাণ আমরা চাই অথচ খুঁজে পাই না তার অন্যতম একটি কারণ হল আমাদের কাজে কর্মে চলাফেরা উঠা বসায় আচার আচরণে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সর্বত্র মিথার সঙ্গে জড়িয়ে আছি এবং মিথাকে চর্চা করছি এটিকে পরিহার করলে ইনশাআল্লাহ আমাদের এহলৌকিক জীবনের জীবন বিভিন্ন ক্ষেত্রে এবং কর্মকাণ্ডে বরকত ইনশাল্লাহ আমরা লাভ করতে থাকি সময় দর্শক মিথ্যা বলার ফুলেন আরেকটি বড় ক্ষতি হল ক্যামতের ময়দানে আল্লাহমাহাতালা মিথ্যুকের সঙ্গে কথা বলবেন না যেটি বুখারি মুসলিমের হাদিসে আসে রাসুল্লাহ সদুল্লাহ্লাম বলেছিলেন সাল্লা সাতুল্লাহকল্লি মোহাম্মুল্লাহ তিন ব্যক্তি এমন আছে যাদের সঙ্গে আল্লাহ তালা কথা বলবেন না আমার কেমতদ্দিন অলায়ঞ্জুর ইলেহিম তাদের দিকে আল্লাহ তালা দৃষ্টিপাতও করবেন না অলাইজসাক কিহিম এবং তাদেরকে আল্লাহ তালা পবিত্রও করবেন না সেই তিন ব্যক্তি কারা তার ভিতরে এক ব্যক্তি হল রজলন হালাফা আলাইয়া মিনিন কার এক ব্যক্তি হলো যিনি মিথ্যা শপথ করেছেন যিনি সত্য কথা বলেননি মিথ্যা শপথ করেছেন সমাজ দর্শক তাহলে মিথ্যাকে পরিহার করি তা না হলে কেমন ময়দানে আল্লাহ তালা আমার কথা বলবেন না আমাদেরকে পবিত্র করবেন না এবং পরিচ্ছন্ন করবেন না শুধু দর্শক এই মিথ্যা আমাদের জীবনে অনেক ক্ষেত্রে আমরা রসিকতা করে বলে থাকি অনেক শিশুদের সঙ্গে আমরা মিথ্যা কথা বলে থাকি রসিকতা করেও মিথ্যা কথা বলা যাবে না রাসুলল্লাহ সাল্লুসাল্লাম হাসি রসিকতা করতেন স্পষ্ট আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পাই কিন্তু তিনি কখনো মিথ্যার আশ্রয় নিতেন না তার রসিকতা করে দেখে সাহাবির অংশও জিজ্ঞাসা করতেন তিনি রাসুলাল্লাহ আপনিও রসিকতা করেন তখন আল্লাহ রসুল সাল্লা রুসাল্লাম বলেছিলেন যে ইন্দলা আকুর ইল্লা হাক্কা আমি রসিকতা করে যাই বলি সেটি কিন্তু মিথ্যা কোনো কথা নয় এবং সত্য কথাই বলি অতএব রসিকতা করেও আমরা কোনো অবস্থাতে যেন মিথ্যা কথা না বলি শিশুদের সঙ্গে অনেক সময় আমরা মিথ্যা বলে থাকি সেটিও যেন আমাদের দ্বারা কোনো অবস্থাতে না হয় শিশুদেরকে কিছু দেব বলে আমি দিলাম না অঙ্গীকার আমি রক্ষা করি না এটিও শিশুদের মন মানসিকতাকে নষ্ট করে দেয় পরিবর্তন করে দেয় এটা থেকে আমরা দূরে থাকি সময়ত দর্শক আজকাল বিশেষ করে পয়লা এপ্রিল এপ্রিল ফুলের নামে আমরা মজা করার নাম করে একে অন্যের সঙ্গে মিথ্যা কথা বলি আমরা মজা করেও মিথ্যা কথা বলতে পারবো না এটি হারাম যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে দুনিয়াতে আল্লাহ তালা আমাদের কাছ থেকে বরকত উঠিয়ে নেবেন কেমন তার মধ্যে আল্লাহ তালা আমাদের সঙ্গে কথা বলবেন না এবং আল্লাহ তালার মিথ্যাবাদীদের তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এটি মুনাফেকদের মার্কা হওয়ার ফলে আল্লাহতারা মাফ করুন মুনাফেকদের তালিকায় আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে তারা আমাদের সকলকে এ বিষয়ে সাবধান থাকার তৌফিক দান করুন আমরা যেন মিথ্যাকে পরিহার করতে পারি জোবানের হেফাজতের অংশ হিসাবে মিথ্যাকে পরিহার করি এ পর্বে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী কোনো পর্বে আজ এ পর্যায়ে এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত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 থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন পিস জিভি পরিবেশ কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে রীতি আব্দুল রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান বিন আব্দালাম আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিট অল অনুষ্ঠান জালসায় ও লামা प्रति शुक्रवार रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे बीस टी बांगल्